الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يسفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مساكل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار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 حينئذ القائلين بالكتاب والسنة كالسابكين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه السلاة والسلام وقال شفي البشر صلى الله عليه وسلم ألا إن لربكم في أيام ذهركم لنفحات على فتع الرجولة أو كما قال عليه السلاة والسلام মেরে ভাইও মেরে দোস্তের আজিজো দুনিয়াতে যেই মানুষই পারাচ্ছে মানুষ হিসাবে আম্মা নবালুহুর কাছে ওই মানুষের কদ্র কিমত দুনিয়ার কোন বস্তুর বিনিময়ে নয় যেই মানুষই দুনিয়াতে পারাচ্ছে ওই মানুষের কদ্র কিমত दुनिया पद वाल मूल्यन बड़ो सम्पत्ति वाला के छोटी वालारा मूल्यन बड़ शिक्षित के छोटित मूल्यन बड़ अर्थ वाला के छोट अर्थ वाल मूल्यन कर बड़ो आधिपत्य वाला के छोट आधिपत्यूल क्षमता गर्हित मानुषर बनानो एक प्रथा और नियम क्या अल्लाह जल्ले जलामानवालुह मानुष के पैदा कर लालन पालन करते हैं ক্ষণ কেউ করতেছে না রক্ষণাবেক্ষণ আল্লাহ করতেছেন। আজ তুরুকা ওলা তকসাহী তোমার সব বুলতুরুটি আমি লুকিয়ে রাখতেছি অথচ তুমি আমাকে ভয় না। আল্লাহর কাছে মানুষের কদ্র কিমত মূল্যায়ন দুনিয়ার চিরাচরিত রচিত আর প্রথা রীতি মাধ্যমে নয় সেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব আনছেন সবকিছু পরিচালনা করতেছেন আল্লাহ বলে কুলসির ভিতরে গেটার ভিতরে আল্লাহ মানুষের জর্ম বৃত্তান্ত বয়ান করছে জর্ম বৃত্তান্ত এই জন্য হাদিসের কুলসিতে আসে মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় আল্লাহকে ভুলে কোথায় চল্লা আমার তন্দুর ও বিহা চক্ষু আমি দেই নাই তুমি দেখো আমার উদুনা নে চশমা উদিহা খান আমি দেই নাই তুমি শুনো আমা তৈ তুকাল আমি দেয় তুমি বইলা বেড়াইতেছ আমার কলবন তথা রুবি দিল আমি দেওয়ার পাহাড় উঠাইছ আমি রুবি আকল আমি তোমাকে দেই নাই যে তুমি ভালো মন্দ বসতেছ আমার তাই তু কা হাত আমি দিস তুমি ধরতেছ আমাতেই তুকার রিজিল তি বিহা আমি দিসি তুমি চইলা বেড়াইতেছ আমা খা সগিরা তুমি কি ছোট ছিল না ফামান কাব্বারা বড় তোমাকে কে করলো আমা খা মিসকিনা ফামান আদনা তুমি নিঃশয় ছিল না তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আমা খা বা তুমি কি দুর্বল ছিল না তোমাকে শক্তিশালী কে করলো আমা খুন জাহেলা ফমান আল্লা তুমি কি জাহেল ছিল না তোমাকে শিক্ষা কে দিল আমা ও কাদা ও কাদা ওকাদা তুমি কি এরকম এরকম এরকম ছিল না পাইলা আইন কোথায় চল্লা কোথায় চল্লা চিৎকার দিয়া বলে কোথায় চল্লা হালবা আমার তোমাকে বেশি কেউ দিছে এরকম কারো সন্ধান কি পাইলা যে তার দিকে দৌড়াইতে শুরু করল আমার বেশি তোমাকে কেউ দিতে এর সন্ধান কি পাইলা নাকি তুমি পাইলাম দিছে বেশি কেউ দিতে আল্লাহ জিজ্ঞাসা করে হালুয়াজারটা আজুয়া দামিনী আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান মিলল নাকি যে তুমি আমার থেকে মুখ ফিরাই তার দিকে দৌড়াইতে শুরু করলামিত কেউ মেরে দোস্তেরে দোস্তিনি আমাদেরকে অজুদে আনছেন এই জন্য মানুষ যখন যেই জিনিসের ভিতরে আল্লাহ মানুষের কদ্র কিমত রাখছে কদ্র কিমত বুঝেন তো নোয়াখালীর মানুষ যদি না বোঝে তো আর কে বুঝবো ঠিক না মূল্যায়ন আল্লাহর কাছে মর্যাদা আল্লাহর কাছে মর্তবা যখন মানুষ বোঝা যায় তখনই মানুষ বস্তুর ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে শুরু করে তখনই বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করে বস্তুর ভিত্তিতে আর নিজের পদ্র কিমত বস্তুর ভিতরে দেখে নিজের পদ্র কিমত কিসের ভিতরে দেখে বস্তুর ভিতরে দেখে এই পদের জন্য মারতেও দিদা করে না মরতেও দিদা করে না পদের জন্য মারতেও দিদা করে না মরতেও দিদা করে না এই জন্য সম্পত্তির জন্য মারতেও দিদা করে না মরতেও দিদা করে না যদি ওইটা বায়ু হয় তা মারতে বিদা করে না সম্পত্তি মানুষের কদ্র কিমত আল্লাহ নির্ধারিত করছে মানুষ যখন ওই জিনিসকে ভুলে তখনই মানুষের ভিতরে নিজেকে নিজে মূল্যায়ন করে একে অপরকে মূল্যায়ন করে বস্তুর ভিত্তিতে নিজের কত কি মতো বস্তুর ভিতরে দেখে তখন জান দিতে সহজ মুসলমান বস্তুর পিছনে দৌড়াইতেছে এই কারণে জান সহজ জানিত দিদা করে না জান দিত করে না জানিত দিদা করে না নিশয় করতেছে নিসয় কেমতের দিন মানুষ যখন দুনিয়াতে জর বিনিময়ে জাল যারা আল্লাহ হজ্র কিমত দিবে ওটা যখন মানুষ বলে তো দুনিয়ার নেশায় সে নিশাগ্রস্থ হয়ে গেলে নিশা নিশায় মাতাল এই জন্য মেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে অজুধে আনছেন ওই আল্লাহর কাছে কোন মানুষের কদ্র কিমত দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে না দুনিয়ার চিরাচরিত যা দেখতেছি এখন যা আমাদের সামনে বিদ্যমান এই রচিত জিনিসের মাধ্যমে না এটা তো মানব রচিত আল্লাহর কাছে এই জিনিসের ভিত্তিতে মানুষের কদরো কিমত না এটা বুঝা রাখেন পালকরা ইয়াদ করেন এই ভিত্তিতে মানুষের কদ্র কিমত না তদরু কোন বংশের ভিত্তিতে মানুষের আল্লাহর কাছে কোনো কদর কিমত নেই সবচেয়ে বড় বংশওয়ালা ছিল জিবরি নিজে বলতেছে কল কবা ইত্তু আশরা কোরআ দুনিয়া সমস্ত গোত্রকে আমি ছাইনা ছাইনা দেখছি কিন্তু কোরআসের চেয়ে উত্তম কোনো গোত্র পাই নাই আবু তালেব ওই গোত্রের লোক ছিলেন আমি দেখি কিন্তু মক্কার চেয়ে কোন উত্তম জমিন আমি পাই নাই ওই উত্তম জমিনের উত্ত কবিলার বাসিন্দা সম্পর্ক কার সাথে মোহাম্মদুল্লাহ এক রেবায়তে আছে তেতাল্লিশ বছর কিন্তু আল্লাহর কাছে বংশের ভিত্তিতে কোন কদ্র কিমত নাই বংশের ভিত্তি তো কি নাই কদ্র কিমত নাই এটা নব খানের এটা অমুক খানদানের আল্লাহর কোনো কোন কদ্রীমত নেই মোহাম্মদ রসুল উল্লাহর বড় কদর কিমত আল্লাহর ঠিক না বড় কিমত। এত কিমত, এত কদ্র কিমত এত কদ্র কিমত যে উঠাইতে উঠাইতে নিজের কাছে নিয়ে বসায় দিতে জীবিত দশায় এত কদরো কি মোহাম্মদ রসুল্লাহ এত কদ্র কিমত আল্লাহ হ্যাঁ যার চোখের পানি আসার সাথে সাথে আরো হেলে জিবরিল তার পায়ে আসতে বাধ্য যা চোখের পানি পড়ার সাথে সাথে আরো হেলে আর জিবরিল তার পায়ে আসতে বাধ্য আয়সা জিজ্ঞাসা করতে বাধ্য চোখে আপনার পানি কেন এরম কদ্র কিমতওয়ালা নদী যার সাথে সম্পর্ক কিন্তু আল্লাহর কাছে ওই চাচার ও দাম নেই জন্য মেরে সেই এগুলা সব মানব রচিত মানুষের কোনো মূল্যায়ন আল্লাহর কীমত নাই আর দুনিয়ার গর্ভিত রচিত জিনিসের মাধ্যমে মানুষের কোনো পদল কিমত নাই আল্লাহর কাছে ওই আল্লাহ যিনি পয়দা করছেন আমাদেরকে তিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন যিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে লালন পালন করতেছে ও মেরে দোষ এই শরীর এমনি চলতেছে না এটাকে চালানে চালাইতেছে চালানে চালাইতেছে না চক্ষুর ভিতরে কোনো উপাদান নাই কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে চক্ষু কোন উপাদানের মাধ্যমে দেখে পারে নাই কেমন পর্যন্ত পারবে না চক্ষু তো দেখে আল্লাহের বিনিময়ে যে তেরো কোটি ক্যামেরা কি করে এক চক্ষে ফিট করলো এক চোখে কত কোটি ক্যামেরা তেরো কোটি ক্যামেরা এক চক্ষে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা গরিব যখন সকালে রিজিকের জন্য বার্থীকা বাহির হয় আর বিকালে যখন ফিরে তো হাদিসে কুৎসির ভিতরে আছে। যখন সে ফিরে ও উম্মু এরকম ফিরে গুনা মাফ হইয়া যেরকম আজকে তার মা তাকে জন্ম দিল আর যখন বিষ্ণার ভিতরে পিঠ লাখে তো আল্লাহ বলে আমি তোকে ঠাপ্পি দিয়া গুম পড়া দিই বুঝেন তো গুম পড়ায় থাপ্পি দিয়া গরমের পর হয় না গরিবের ও গুমাইছে তো ঘুমাইছে বা গাম ঝরতেছে বালিশ ভিজতেছে বিছনা ভিজতেছে আবদ্ধ করছে পারফিউম ছাড়া দিতে কিন্তু রাত্রে যখন ঘুমাইতে গেছে তো ঘুম আসতেছে না বলে ওর পিঠে আমি থাপ্পির হাত লাগাই নাই ঘুম আসবে কোথেকে সারা রাত্র বারিন্দা হাঁটতেছে আর বাসার সামনে চকিদার বাংলা চারে আরে সারা কামড়া ঘুমাইলি। স্যার আপনি প্রত্যেকে দেখলেন আমার সারা রাত্র ঘুমাসে নাই আমি বারিন্দায় পাইচারি করতেছিলাম আর তোর দিকে দেখতেছিলাম মসার কামড় খায়া বাংলা চারে বইয়া তুই আমার বাড়ির গেটে নাক টাইনা ঘুমাইতেছিলি মনে মনে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সারা ঘুমাইলাম আর মাসের শেষে বেতন পামু মালিক আমাকে সারা রাত্র পাহারা দিল মাসের শেষে কোনো কোন বেতন আজিজো মেরে ভাই মেরে মেরে মেরে আজিজো হাসার জন্য বলতেছি না ও আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব আনছেন যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন যিনি আমাকে লালন পালন করতেছেন খুলতে গেলে লম্বা সময় চেলা যাদের এই শরীর এমনি চলতেছে না চক্ষু এমনি দেখতেছে না কাম এমনি শুনতেছে না মুখ এমনি হাত এমনি ধরতেছে না পাও এমনি চলতেছে না এর পিছনে কোন চালানে চালানে শোনো শুনো তোমাদের গল্প নালিতে একটা বসা আছে যে তোমার খাদ্য পানি আর বাতাসের ভিতরে পার্থক্য এমনে গটগটা পানি যায় না এমনে খাদ্য যায় না এমনি শ্বাস যায় না এক ফেরেস্তা বসা এক নোইতেছে রক্ত আবার বলছে আলা ইন্না কলবি তোমার খাডের উপরে রক্ত ভিতরে নাই আবার বাহির করে ওই ফেরেস্তা চাই পাচে কুদরতওয়ালা আল্লাহ কে তো আল্লাহ কুদরতই সামনে নাই কুদরতো আছে টাকার আল্লাহর কুজরতের কোন আছে এই সমস্ত দুনিয়ার বস্তুনিয়ার গর্ব আর আছে সে জানে না কে তাকে বানাইছে আমার কাছ থেকে কি চায় এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ ও কোন মানুষের কদ্র কিমত আল্লাহ বস্তুর বিনিময় নয় জিনিসের দুই জিনিসের ভিত্তিতে আবার বলতেছি যখন এটা বলে তার ইজ্জত তার ইজ্জত তার মূল্য তার কদ্র কি তার সমস্ত কিছু দেখে দেখতে অপরকে মূল্যায়ন করে বস্তুর ভিত্তিতে বড় জমিনওয়ালা ছোট জমিনওয়ালা ছোট জমিনওয়ালা বড় জমিনওয়ালাকে সালাম দেয় ঠিক না কিন্তু মানুষের মূল্য আল্লাহর কাছে জিম্মারীর ভিত্তিতে দিনের ভিত্তিতে আর দিনের জিম্মাদারির ভিত্তিতে এই জন্য সবচেয়ে দামি কারা নবীরা কারা সবচেয়ে দামি সারা কেন নবীদের ভিতরে পুরা দিন আছে আর নবীরা পুরা দিনের জিম্মারি কে উঠেছে এজন্য নবীরা সবচেয়ে দামি পুরা দিন নবীর ভিতরে আছে। আর পুরো দিনের জিম্মদারি নবী উঠাইছে এই জন্য নবীরা সবচেয়ে আল্লাহর কাছে কদ্র কিমতওয়ালা কদ্র কিমতওয়ালা নবীরা আল্লাহর কাছে কেন আর দিনের জিম্মারি উঠানের কারণে এই জন্য প্রত্যেক ব্যক্তির কদ্র কিমত আল্লাহর কাছে এই দুই জিনিসের ভিত্তিতে যে দিনকে উঠাইলো দিন নিল দিনকে লইল দিনকে আপনাইলো দিনকে নিজের জিন্দগি তে ঠাই দিল দিনকে নিজের চাদর আর ওনার বানিয়ে নিলো আর যে দিনের মেহনত কে জিম্মদারি কে উঠাইলো আল্লাহর কাছে ওই ব্যক্তি কদ্রীমত চাচার কোন কদ্র কীমত নাই চাচার কোন কদ্র কীমত নাই অথচ সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কৃতদাস বেলাল তার কদ্র কিমত এত যে আছে ওইখানে কেউ নাই কেউ নাই সব সাহবায় কেনা পুটবে নিজের নিজের কবর থেকে আর বেলাল যদিও তার কবর সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে কিন্তু বেলাল উঠবে মোহাম্মদুর রসুল উল্লা পায়ের নিচের টিকা কারো ক্ষমতা নেই যে মোহাম্মদুর রসুল পায়ের নিচের থেকে উঠে সব সাহাবিক তার কবর থেকে উঠবে চাই মেজমানে রসুল হোক না কেন আবু আইব আনসারই ইস্তাম্বুল থেকে উঠতে বাধ্য তার কবর ইস্তাম্বুলে কিন্তু বেলাল তার কবর দামে তার কবর দামে দামেস্ট মদিনা হল সাড়ে তিন হাজার কিলোমিটার কিন্তু জমিনের দূরত্ব বেলালকে দূরে করতে পারবে না বেলাল যখন উঠবে আল্লাহ রসুল বসে ইয়াক রুজু বেলাল টাক্তা কাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে কাউকে মৃত্যুর পারে হুজু হাসান করেন না আমার জায়ারতে আসো না কিন্তু কি হইল আমাদের সাক্ষাতে আসো না বেলালের সাক্ষাতের জন্য মোহাম্মদ রসুরুল্লাহ দরখাস্ত করছে দরখাস্ত ওই দরখাস্তের পরে বেলাল মদিনা আসছে জায়ারত করছে হ্যাঁ হোসাইনের হোসাই কারণে দরখাস্তের কারণে মদিনা মদিনাওয়ালাদেরকে আবার আসান শুনাইছে মদিনায় কান্নার রুল বয়ে গেছে হাত্তাকে পাকে দুধের শিশু এক রেওয়ায় আছে দুধের শিশু আজকে তো মেরে দোস্ত বুঝলামই না দাম কি আর খামখি কে পয়দা করলো কি জন্য করলো তার কাছে আমাদের কত কিমত কোন জিনিসের বিনিময় এটা তো জানলামও না লাগানোর কারণে প্রত্যেক ব্যক্তি তার ঘরে সান ওই এক সমাজ ছিল যে সমাজে এরা আগে কিছু বসতো না বসতো এটাই যে আমার কত কিমত আমার মালিকের কাছে কিসের ভিত্তিতে মা সন্তানকে এরকমই শেখাইছে জিজ্ঞাস বসা ছিল মা করতেছিল। মা তুমি কেন কাঁদ তো মা রাজা ছিল রাজা বেলাল বেলাল ফিরে আসছে আজান দিছে সামিনা আমরা শুনছি আসানের জামানার আমার চোখের পানি ছেলে মা কে জিজ্ঞাস করছে আমা রাজা বেলাল মাসায়না বেলাল তো ফিরে আসলো আমাকে বলো না নবী কবে ফিরে আসবে নবী কবে ফিরে ছিল এক জমানা ছিল না থাকার কত মেরে ভাইও মেরে দোস্ত মেরে আশিক বেলাল যেখানে আর ওইখানে কেউ নাই কেউ নাই সবাই কবরটিকে উঠবে আর নফি নফসি বলতে বলতে উঠবে আর কবর বেলা বেলা কবর থেকে উঠবে আর দিবে আসানের মাঠে যাবে তো সবার কাছে আল্লাহ হিসাব আর কিতাব চাবে আর বেলালের কাছে দরখাস্ত করবে আলা আল্লাহ বেলাল বেলা আজকে আমাদেরকে আজান শোনাবে না উঠবে আর কিয়মত বসী কে আসানা হবে সব চোখা থাকবে যে বুড়া কে লেগামকে দৌড়বে সব চোখ লেগা থাকবে এই বুড়া কে লেগামকে না নেওয়া যাবে জান্নাতে। আওয়াজ আসবে আইনা বেলাল বেলাল কোথায় কদর কিমত মানুষের মেরে দোস্ত এই দুই জিনিসের ভিত্তিতে যে দিনকে নিবে আর তিনের জিম্মাদারি কে উঠাবে বকাদরে দিন বকাদরে জিম্মাদারি আল্লা কদ্র কিমত পাইতে থাকবে। নবীরা সবচেয়ে বেশি উঠাইছে এই নবীদের মর্যাদা সবচেয়ে বেশি এরপরে সাহাবাই ক্রাম উঠাইছে তো সাহাবাই ক্রামের কি মর্তবা কদ্র কিমত আল্লাহর কাছে বেশি ঠিক না কিরকম বেশি কিরকম বেশি তোমাদেরকে এদের মতোই দি মানুষের মেরে দোস্ত এই দু জিনিসের ভিত্তিতে যে দিনকে নিবে আর তিনের জিম্মাদারি কে উঠাবে বকাদে দিন কাছে বা কাদের কদ্রিমত নবীরা সবচেয়ে বেশি উঠাইছে এই জন্য নবীদের মর্যাদা সবচেয়ে এরপরে সাহাবাই ক্রাম উঠাইছে তো সাহাবাই ক্রামের কি মরতবা কদর কিমত আল্লাহর কাছে বেশি ঠিক না কিরকম বেশি কিরকম বেশি তোমাদেরকে এদের মতোই দিন আর দিনের জিম্মাদারিকে কে উঠাইতে হবে শুধু কত কি মত না মেরে ভাইও মেরে দোস্ত কাজ জানি কাজের সাথে নিসবত আছে কিন্তু কাজকে ওরকম জিম্মাদারি উঠাই নাই যেরকম জিম্মাদারি সাহাবাহিক রাম উঠাইছিলেন যার কারণে কোন নীজা দেখতেছি না নতি যার কারণে কোন ফল দেখতেছি না যদি উঠানের মতো উঠাইতাম যেরকম নবীরা উঠাইছে তো আল্লাহ নবীদের সাথে কি কিসে সবচেয়ে বেশি মাইয়াতুল্লাহ কাজের সাথে ছিল अल्लाहर सम्पर्क कदर नबीर अल्लाहर कुदरत कदर अल्लाहर नसरत हाँ क्या नबीरा दिन और दिन जिम्मादारी के उठाई दिन के उठाइते दिन के और दिन जिम्मादारी के तो अल्लाह सबसे बेसि नबीर আল্লাহ সম্পর্ক সবচেয়ে বেশি নবীদের সাথে ছিল যখন আগুন আনতে গেছে আগুন আগুন যখন আনতে গেছে তো আহ ইয়াল রে গেছে যে আমি তো আগুন আনতে যেতেছি আনাস তু নার্লিয়া তিহামিন কবাত যখন আগুনের নিকটে পড়ছে তো পাহাড় আছে যা বলি তা শুনো বাস মুসাল তো হকা বক্কা যা শুনানের শুনছে তারপরে হুকুম আসছে কাছে বি তবু বলছে আমার হালাত আছে হালাত দাল্লা বলে কি হালাত আছে আমি তো নবুতের জন্য আইনে আমি তো আগুনের জন্য উল্টা না আপনি নবুয় দরাই দিতেন আগুন না দিয়া আমি তো আগুনের জন্য না বলে যে যাও অসম্পূর্ণ আমি সম্পূর্ণ করব যাও কয় শ্বশুরে তো বকরিও দিয়া দিচ্ছে কতগুলা ওদিকে দেখবো কল্লা বলে অরক্ষিত কে আমি রক্ষিত করবো যাও কারো তো মাসলার হয়ে গেছে চাও কি তুমি হারুনা উজিরও আমার বাইরে উজির বানা দেন তাল্লা বলে উজিরের কাম এটা না এটা তো নবীর কাম যাও যখন তুমি চাইছ তো পুজির আমি দিয়া দিলাম নদী যাও বাইরে নবী বানা দিলাম চাল তো নবী বানিদারি যারা উঠাবে উঠানের মতো উঠাবে তারা চাবে অল্প আল্লাহ দিবে বেশি চাবে ছোট আল্লাহ দিবে বড় আল্লাহ রসুল মুসা চাইতে ছোটটা আল্লাহ দিতে বড়টা চাইতে অল্প দিতে বেশি আচ্ছা আচ্ছা এই মাস্লাও শেষ সবচেয়ে বড় মাসলা আছে কি মাসলা আমাকে কতল করবে এখন আল্লাহ পাপ চুষে আসছে ঠিক আছে কতল করবে তোমাকে আমি তোমাদের সাথে চললাম চলো আরো আমার কুদরত আর সাথে নিলাম চলো ইজহাবা এইবার চলো এইবার চলো তিসা আয়া তিন আল্লাহর কুদরত তিসা আয়া তিন আল্লাহর কুদরত তিসা আয়া তিন আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আর মুসার ফেরাউনের মোকাবেলা আল্লাহর কুয়তের মাঝে রয়েছে এই নবীরা সব সময় দিনের জিম্মারিকে উঠানের মতো উঠাইছে তো নবীরা আল্লাহর কুয়ত দ্বারা মোকাবেলা করে নিজের কুয়ত দ্বারা না এজন্য জন্য নবীকে আল্লাহ শিক্ষা দিতে আমার আমা ইমাইতা আপনি মারেন না ওই শক্তি আপনার ছিল না ওই শক্তি তো আমার ছিল আমি মারব ওই শক্তি আপনার না ওই সত্যি তো ছিল আমার আমার ছিল ওই শক্তি ওই সত্যি আপনার না রবীন্দ্রগদ কি দিবেন নগদ নগদ কি দিবেন নগদ কালিকুল্লি আজ তাইলে ঠিক আছে প্রত্যেক কথার বদলা এক বছরের নেই জন্য মেরে দু মানুষের কত কিমত আল্লাহর কাছে দুনিয়ার বস্তুর ভিত্তিতে না কদ্র কিমত হইল কিসের ভিত্তিতে দিনের ভিত্তিতে আর দিনের জিম্মাদারির ভিত্তিতে যে যত বেশি দিন নিজের ভিতরে আপনাব নিজের ভিতরে আনবে আর যত বেশি দিনের জিম্মাদারিকে উঠাবে আল্লাহর কাছে তত বেশি কদ্র কিমতওয়ালা হবে সমাজের যেই হোক না কেন বেলালের কোনো কিমত নাই তারপরও আল্লাহ কোথায় উঠেছে যে মেরাজে সবাই কে ফাঁকি দিচ্ছে কিন্তু বেলালকে ফাঁকি দিতে পারে নাই জাননাতে যখন গড়তেছে তো আগে আগে চলার আওয়াজ আসতেছে জিবরিল কে জিজ্ঞাস করতেছে জিবরিল মানামি লমহার হাসখাস আমার সামনে কে দেখি না শুধু পায়ের ধনি শুনতেছি জিবরিল এইখানে হ্যাঁ হ্যাঁ মা মক্কার জমিনে চলতেছে আর চান্নাতে আপনাকে পদদনী শুনাইতেছে যাইবেন তো যেবেন কই এই জন্য কদ্র কিমত দিনের ভিত্তিতে কদ্র কিমত দিনের জিম্মারি ভিত্তিতে আছে যে ছিল বাদী চাকরানি মুসালামের পাল্লক মেয়ে ছিল কোন মেয়ে মেয়ে ছিল না বাচ্চা ছিল না পালতো এক মেয়ের ওই মহিলা সকাল বিকাল মাথা চুলকে পরিপাটি করে দিত একদিন চিরণি পরে গেছে চিরনি। তো ভুলের জানে না যে ফেরাউনের মেয়ে সামনে বসা ইমানদার তো ইমানদারই হয় ঠিক না দিনদার তো দিনদারি হয় দিনদার তো নয় ছয়ালা হয় না দিনদার তো দিনদারই হয় বলে চিরণি উঠাইতেছে রব্বিল আলমিন রব্বুল আলমিনের নামে উঠাইলাম ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে আই রব্বুল নাম নিলি আবু না আমাদের বাবাই তো আমাদের বড় খোদা তুই তো আমার বাপের নাম নিলি না এটা আবার কুনরবের নাম নিয়ে চিরনি উঠাইলি ইমান তো ইমান ম্যাচের কাঠি যদি খোঁচা লাগে পারতের সাথে পাড়ার সাথে তাইলে তো জ্বলবে তো চলবেই ঠিক না হ্যাঁ বারুকের যদি খোঁচা তো জ্বলবে তো জ্বলবেই ইমানের উপরে যদি খোঁচা লাগে তো ইমান এরকমই জ্বলে তোলা আলামী সমগ্র জগতের রবতে দেরি মাস্তা উঠা দৌড় দিতে দেরি হয় না তালে গুনে চেলা পাপ কে জিজ্ঞাস করতেছে রব্বুনাল আলা বাবা তুই আমাদের রব কি প্রশ্ন সারা জগৎ বলে আমি রব আর তুই বল আমি রব কি রাব্বানা তুমি হ্যাঁ আমি তোমাদের রব বলতেছে মাস্তা মাস্তা আমাকে এক রবের সন্ধান দিতে আল্লা দি যে আমার রব রবাকা আমার মেয়েকে আবার ইমান চোষে আসছে বলছে আমার রথ তোর রেয়ের রব সমগ্র জগতের রব যিনি সবাইকে পাল্টেছে ওই রবের সন্ধান দিচ্ছে বলতে আনো তেল হাডি আলাদা মাংস আলাদা সাথে মাকে বলতেছে আমি ফালা তাতি মা তুমি ছিল তাইকো পপ ফস খায় যাও না আমি লাস খায়া যাও না সত্তরই জানাতে একত্রিত হইতেছি চিন্তার কোন কারণ নাই মা তো মায়ী হয় ঠিক না চোখে পানি ঝরতেছে দৃশ্য দেখতেছে দ্বিতীয় সন্তান ছিল এত ঢেলার মাতো মা আর ভাত ধরা রাখতে পারে নাই চোখের পানি আকাশের দিকে মানা যাবে না দুই কলিজার টুকরা হারায় ফেলছি তোমাকে খোদা মানার প্রশ্নই উঠে না বলে চোখের পানি কিসের আর উপরে তাকায় কি দেখতেছ বলে ওই রক্ত যার জন্য দুই চলিজার টুকরা হারাইছি তাকে সম্বোধন করা বলতেছি তুই নারাজ হইসা সারা দুনিয়া নারাজ হয়ে যায় সারা দুনিয়ার ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুই নারাজ হচ্ছিল তুই এটাই হল কদরক্ষি মানুষ যখন নিজের পালা আসছে ফেরাউন জিজ্ঞাসা করতে কোন আর্জি আছে বলে আর্জি একটাই তুই সন্তানের হাড্ডি মাংস আর আমার হাড্ডি মাংস এক কবরে দাফন করা দিবে তোমার আশাকে কুডা করা হবে রসুল কে জিজ্ঞাসা করছে আইয়ু রায় আয়া জিবরিল জিবরিল এইটা কিসের তখন জিব্রিল পুরা পিস্তা দাঁড়ায় মোহাম্মদুর রসুল্লাহ ওই জন্য মেরে দোস্ত মানুষের কাদ্র কিমাত আমাদের আর কিমাতের জিম্মাদারির ভিতরে আর কোন জিনিসের ভিত্তিতে না যায়, ক্যান্সারের ভাইরাস এটা যদি দিন আর দিনের জিম্মাদারি এই কথা দিনের ভিতরে না বসলো দুনিয়ার চিরাচরিত রচিত জিনিস যদি দিলের ভিতরে বসা থাকলো তাইলে ক্যান্সার এরকম ক্যান্সার যার কোনদিন জাহান নামে যাওয়া ব্যতীত ক্যান্সার না দিনের জিম্মারি ভিত্তিতে এই জন্যই তো আল্লাহর হওয়া যা দুই জায়গা আবাদ করে দাও তোমাদেরকে আবাদ করে দেবো জায়গা দু জায়গা আবাদ কর তোমাদেরকে আবাস করে দেবো আজকে কেউ আবাদ না সব বরবার আল্লাহ রসুল বলতে আমার উম্মতের উপরে আসবে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে বুঝা যাবে তখন কি হবে তাহনা বারি আমি ওদের কোন ধার থারবো না কে বলে নবী নবী নসুলা আমি কোন ধার ধারবো না অহম্বরা ও মিন্ন কেননা তারাও আমার কোন ধার না পাঁচ জিনিস কি ইবিয়াউনাল আুনিয়া কে ভালোবাসবে আখেরাকবে ইয়ে নাল হায়াতা আবাদ করা দাও তোমাদেরকে আবাদ করা দেবো কাজাগা দু জাদা আবাদ করো তোমাদেরকে আবাদ করা দেবো আজকে কেউ আবাদ না সব বর্বাদ বর্বাদা এই জন্য আল্লাহ রসুল বলতে সায়াতি হারা উম ইমান একদম আমার উম্মতের উপরে আসবে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে যাবে তখন কি হবে তাহনা মিনহুম আমি ওদের কোন থার ধারবো না কে বলে নবী নবী নসুলা দারিউম মিনহুম আমি কোন ধার না অহুম্বিশ হায়াত ওয়ান সাউন আল মৌত জীবিত থাকা কে ভালোবাসবে মৃত্যু কে বুঝা যাবে ইব্বুন আল কসুর ওয়ান সাউনাল কবুর বাড়িঘর রাজপ্রসাদ ভালোবাসবে খবর কে ভুলে যাবে ই হেব্বুন আল মাল প্রত্যেক ব্যক্তি মালকে ভালোবাসবে হিসাব যে আছে এটাকে ভুলে যাবে ই হেব্বুন আল খাল খান এক মখলুক দিবে ভুলা যাবে এই আল্লাহ বলছে দুই জায়গা আবাদ করো আমি তোমাদেরকে আবাদ করা আল্লাহ আবাদ করছে কিরকম সংক্ষিপ্তিরকম আবাদ করছে অমর রবি আল্লাহন বলতেছে আমাদেরকে আল্লাহ কয়লাইনে আবাদ করছে শুনবা আমাদেরকে আল্লাহ এই কয় আবাদ করছে কন্না আজাল্লাহ আমরা বড় ছিলাম আল্লাহ আমাদেরকে সবচেয়ে ইজ্জত ইস্তফ কে আল্লাহ তিন বাঘ করছে এক নিজের জন্য রাখছে এক রসুলদেরকে দিতে আর এক আল্লাহ উঠা আমাদেরকে দিয়া দিতে মুকমিন ইজ্জতের তিন বাঘ যেরমায়তে আছে হোসুন কে আল্লাহ তিন করছে কয় বাঘ তিন বাঘ আদম এক বাঘ আদম আতে আছে চারিবাগ করছে দু জায়গা আবাস করে দে তোমাদেরকে আবাস করে দেবো কাজ দুই জায়গা আবাদ করো তোমাদেরকে আবাস করে দেবো আজকে কেউ আবাদ না সব বর্বাদ বর্বাদা এই জন্য আল্লাহর রসুল বলতে সায়াতি আলা উম্মান এক জামানা আমার উম্মতের উপরে আসবে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে বুঝা যাবে তখন কি হবে তা নাহম আমি ওদের কোন থার ধারবো না কে বলে নবী নবী নসুলা বারি উম মিনহুম আমি এদের কোন ধার ধারবো না তারা ধার দাঁড়ে নাও আখেরাত দুনিয়াকে ভালোবাসবে আখেরাত কে বলবে ইসিবাল হায়াত এক বাব দিতে আল্লাহ পাপ সমস্ত মানুষকে এক দিতে আদম আলা ইসলামকে আর একবার দিছে ইউসুফ আলাহ ইসলাম নিজের কৌল কন্যা কালা কেলা বাহারা আমরা মরুদানের কুকুর ছিলাম কুকুর আল্লাহ আমাদেরকে ইজ্জত দ্বিতীয় কি দিছে আমি তোমাদেরকে আবাদ করে দিব আবাদ বোঝেন হ্যাঁ প্রতিষ্ঠিত আবাদ মানে প্রতিষ্ঠিত আজকে সবাই চায় প্রতিষ্ঠিত হইতে पान तुम कैब टाइम रसी तुम्हारे पसार कैने तुम्हारे पकेटे टी तुम्हार जिंदगी खरच करा बाड़ी एर भी तुम फांसी लगै মরে নে মরছে না মরে নাই বাংলাদেশে মরছে না মরে নেয় তোমাকে বরবাদ করে ছেড়া দেব দ্বিতীয় তাহাদাই গ্রাম বলে আমাদেরকে আবাদ করছে কোন লাইনে দ্বিতীয় আমাদেরকে আবাদ করছে পুরা দিনের তৌফিক আল্লাহ আমাদেরকে দিচ্ছে আমরা পুরো দিনের উপরে আমন করছি আমরা ছাড়ি নাই পুরা দিনের উপরে আমল দোষ কোন অথচ আজকে দুনিয়ার জন্য হাদিসিয়া সায়াতি আল্লাহ আমার উন্মতের উপরে এক জামান আসবে ইয় কোন হিম্মিহিম বতনু আওয়া প্রত্যেক ব্যক্তির লক্ষ্য বস্তু হবে তুই দিন কি হবে দিন হাওয়ায় হবে হাওয়ায় হাওয়া লক্ষ্য কি প্যাট আবার বলছে উন্মাতি জামান এক জামানা উন্মতের আসবে দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় দিন সোনার প্লেটে রেখা বিক্রি করে দিবে বিক্রি করে দিবে এই জন্য দুই জায়গা আবাদ জিম্মাদারি কত কিমত দিন আর দিনের জিম্মাদারির ভিত্তিতে দিনের জিম্মারির মাধ্যমে দুই জায়গা যখন আবাদ করবে আল্লাহ তখন তাদেরকে আবাদ করবে এই জন্য সাহবা এখরাম বলতেছে আমাদেরকে আল্লাহ আবাদ করছে দুনিয়ার হাকিকত আমাদের সামনে তীড়া করছে এই আমাদের ভিতরে কেউ নাই যে দুনিয়ার সন্তান আল্লাহ আমাদেরকে আপসে বাই দুনিয়ার বদলায় দিন সোনার প্লেটে রায়খা বিক্রি করে দিবে বিক্রি করে দিবে এই জন্য দুই জায়গা আবাদ জিম্মাদারি কত কিমত দিন আর দিনের জিম্মাদারির ভিত্তিতে দিনের জিম্মাদারির মাধ্যমে দুই জায়গা যখন আবাদ করবে আল্লাহ তখন তাদেরকে আবাদ করবে এই জন্য সাহবা এরাম বলতেছে আমাদেরকে আল্লাহ আবাদ করছে দুনিয়ার হাকিকত আমাদের সামনে পীড়া দর্ছে। এই আমাদের ভিতরে কেউ নাই যে দুনিয়ার সন্তান কুল্লুনা আবনা না আমরা সব আখেরাতের সন্তান আর আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে আখেরাতের সন্তান বানান আল্লাহ আমাদেরকে আব্বাসে বাই বানা দিছে বাই আল্লাহ কবে না কুলু বিহীন পাত আল্লাহ কবে না কুলু বিকুম পাত বাহি খা কোন আমাদের কোন সমস্ত মের রূপ বাইর করছে ভয় বাইর করছে আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দিছে কারো ভয় নাই খালেদ রাজি আল্লাহনুকে যখন কিলা ফাঁকা হয় না তুমি চিন্তার কোন কারণ নেই আমাকে ধরেন আর ভিতরে ফিকা মারেন তো আমিত সাহ বলতেছে ভিতরে ফিকা কি তুলে আপনি মারবেন না তো অপেক্ষা করেন সেখান যা বানছে উপরে উঠছে দেওয়াল দেওয়াল দেখলে বুঝা যাবে কতটুকু উঁচায় উঠছে এখনো রাখা ওই দেওয়াল চোখের ওই দেওয়ালের উপরে উঠা নিজেকে ভিতরে ঢালছে সালাম দিতে সাপীদেরকে সালাম দিয়া নিজেকে ঠেলা দিতে ঘন্টা দুই ঘন্টা পরে ফাটক কে ফেলা দিতে আর বলছে উৎকুলো সান এমন কাল এমন গণিমতের মাল জমা করার জন্য শান্তির সাথে ঢোক সবাইকে জাহান নামে পৌঁছায় দিচ্ছি কামতাম করে দিচ্ছি ভয় নাই কোন জিনিসের ভয় নাই আল্লাহ সমস্ত মখলুকের ভয়াদের দিল থেকে বাহির করে দিচ্ছে আল্লাহকে ভয় পাইতেছে আর কাউকে কারো ভয়াদের দিলে নাই কারো ভয়াদের দিলে নাই বরং এদের ভয় সমস্ত মখলুকের দিলে আল্লাহ ঢুকে দিচ্ছে বাক পর্যন্ত এদেরকে মানতে বাধ্য ঠিক না হ্যাঁ না বাধ্য না হ্যাঁ জিবরিলুদ্রানতে বাধ্য সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল মাজবাউল বা হারাই দরিয়া দরিয়ায় নীলে যখন চিঠি দিতে তো দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হইছে কেননা ওমরের ভয় আল্লাহ দরিয়া নীলের ভিতরে ঢোকায় দিতে এটা মামুলি ব্যক্তির চিঠি না যদি আর ডাকে সারা না দিলাম তো চিরদিনের জন্য আমার পুক আসতে বাধ্য ঠিক না এই সফরে আমি আফ্রিকার ওই জঙ্গল দেখা যেই জঙ্গলে সাহাবা একরাম তারা বলছিল এই জমিন আমরা চাই না আমরা আল্লাহ রসুল আল্লাহর এই জমিন আমরা সকাল পর্যন্ত যদি সকাল বেলা তোমাদের কাউকে পাই লাগে পুরো জঙ্গল খালি করে দিছে সব ওনাদের সব ওনাদের আল্লাহ ওনাদেরকে ধ্বনি বানা দিচ্ছে সবাই মালদার মালদার হইতে হইতে এরকম জমানা আসছে যে জাকাতেনেওয়ালা কেউ নেই না আব্দুল্লাহ জামানায় জাকাতালা কেউ ছিল না কেউ সবাই ধ্বনি বানা দিচ্ছে আল্লাহ আবু হরারা দুনিয়ার সবচেয়ে দামি কাপড় সমগ্র দুনিয়ার ভিতরে সবচেয়ে আল্লাহ যদি বলেন আর কি করছে আল্লাহ নুসরত আর মদত এদের সাথে করে আনছে যাও আমার নুসরত তোমাদের সাথে আমার মদত তোমাদের সাথে আমার কুয়ত তোমাদের সাথে আমার কুদর তোমাদের সাথে আর আমি আল্লাহ তোমাদের সাথে এই জন্যই তো নবী বলছেন কি বলছে মারিয়া রব্দ সিয়ন আমার সাথে রাবাছে আছে রাস্তা দেখাবে আর আমাদের নবী কি বলছে লনা চিন্তার কোনো কারণ নাই তোমরা জিম্মাদারিকে উঠায় আছ দিনকে তোমরা আপনায় আছ জিম্মাদারিকে তোমরা উঠাইছ উঠানের মতো আর আমাদের সাথে মদত তার আমাদের সাথে তার কুয়ত আমাদের সাথে তার কুদরত সাহাবায় সাথে আল্লাহ সয়াম ওনাদের আল্লাহ সয়ং ওনাদের সাথে আর বিজয় ওনাদের কপালে আল্লাহ যেই দিচ্ছে দিকে তাকাইছে যেই জমিনের দিকে তাকাইছে। দিকে। আল্লাহ দেখতে তার কিতাবে সাহাবা যেই জমিনের দিকে তাকাইছে আল্লাহ আখা তাল্লা আর বিজমিনে তার সমস্ত সম্পদের সাথে ওই জমিনের সমস্ত বাসিন্দার সাথে আল্লাহ ওই জমিনকে উঠা সাহাবায় গ্রামের কদমে চাই সেটা ইউরোপের হোক চাই সেটা আফ্রিকার হোক চাই সেটা মুরিতানিয়ার হোক চাই সেটা রাশিয়ার হোক চাই সেটা দুনিয়ার হোক যাইতে যাইতে সমুদ্রের ভিতরে ঘোরা। ডাইলা বলতেছে। ঘোরাউর এই রেবায়ুরিতানিয়া যখন স্বাধীন হয় মুরিতানিয়া আটলান্টিকের পারে। যখন স্বাধীন হয় সাহাবি ঘোড়াকে আটলান্টিকের ভিতরে নামায়া উপরের দিকে তাকায়া বলতেছে ইয়ার আফদানা লাউ আলিম টুয়ারা হাদ আল বাহার মা যদি ওই সমুদ্রের পারেও কেউ আছে ও পারেও কেউ আছে এই সমুদ্র আমাদেরকে বাধা দিতে পারত না এই তুমি আমাদের অধীন করে দিত আমাদের রাস্তার বাধা হইতে পারে না যদি জানতাম যদি জানতাম আল্লাহ কি করে দিছে বিজয় এদের কপাল এনে খালিছে সর্বশেষ কি করছে মরার আগেই সবাইকে রাজি আল্লাহ সার্টিফিকেট ধরা দুঃখ লয়া মরতে দিতে রাজি না দুঃখ থাইতা যাবে আল্লাহ রাজি হইলো কি হইল না এই দুঃখ নিয়ে তোমরা মরবে আসাবে মোহাম্মদ তোমরা দিনকে উঠাইছ দিনের জিম্মদারিকে উঠাইছ দিনকে তোমরা আপনানের মতো আপনাইছ দিনের জিম্মদারিকে উঠানের মতো তোমরা উঠাইছ তোমরা দিলে ব্যথা নিয়া মরবে যে আমি তোমাদের উপরে রাজি হইলাম কি হইলাম না কেউ তোমাদের জীবির দশায় তোমাদের নবীর সামনে জিবরিল এই জন্য মেরে দে আজকে রাস্তাই রাস্তা আর কোন রাস্তা রাস্তা নাই ওই রাস্তা এই জন্যই আল্লাহ বলছে আপনার জিম্মাদারি উঠানের মাধ্যমে দুই জায়গাকে আবাদ করা দেওয়া দুই জায়গা কি আল্লাহর ঘরকে আবাস করা চব্বিশ ঘন্টা মায়ামু মসাজি হিমান মসজিদ আবাস করো পাঁচ পুরস্কার ঘোষণা করছে কোরআনে মসজিদ আবাদ কর মসজিদকে আবাদ করে দাও বিল্ডিং বানায়না টাইলস লাগায় না আর এসি লাগায়না মসজিদকে মুসল্লি দিয়ে আবাদ করো লম্বা হয়ে যেতে খোদার কসম আমি একানব্বইতে লাগাইছি সময় সর্বপ্রথম বিদেশে সৌদি আরব আর দুবাইতে আমার এক বন্ধু আছে সে হলো এখন ফিলিস্তিনের ইসরায়েলের লুদ মার্কাজের সুরা সুরার সাথী তার নাম প্রথম তার লোক আমার দুবাই সাক্ষাৎ হয় তারপরে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে কড়াই বছরই আসে এসে মাই তা আমাকে বলতে ছিল মুফতি শুনো একটা আজব কাহিনী তোমাকে শোনাবো শুনাও। বলতেছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে বিরাট বড় আলেম সে আমাকে একদিনের জামাত আর জুমার জামাতে আবার চিন্তা করলাম তর্কতে বেজায় তর্কতে জড়াইলে আমার চলবে না কেন আমি হুদিদের ভিতরে বাস করি লুট যেখানে দাজ্জালকে কতল করবে লুট দার্জালের রাসপ্রাসাদ বানানো হয়ে গেছে लुद मार्काश थोमी दूरे हलो दर्जा हिब्रु भाई रसुलिर दूतर शांति दूत तारिब्रू भाषा लेखा इफ्तक बिलु रसूल निरापा शांति दूत के स्वागत जान মুসল্লি হয় আমি হইতে পারে আমি হয় না না ওই খ্রিস্টান ইহুদি আলেম শোনার পরে বলতেছে ইদান আমান। তাইলে আমরা এখনো নিরাপদ সে বলে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি নিরাপদ মানে কি বুঝাইতে চাইতেছ বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে এই জন্য আল্লাহ বলছে মসজিদ আবাদ করো আমি তোমাদেরকে পাঁচ পুরস্কার দিব পাঁচ পুরস্কার দিব তোমাদেরকে আর আগে দিব না মসজিদ আবাদ করো মসজিদ ইমাম গাজী এক বলিয়াম লেখছে এর উপরে আইনা কাজাও সাহা বা এটা ওইলো ওই বলিয়ামের অনুমান আইনা কাজাও আসা বা হায়া তাহুম এটা হলো ওই বলিয়ানের অনুয়ান দিতে ইমাম গাজ আলী করতে আল্লামা তসরি এর উপরে মজিদ লেখতেন আল্লামা হাইসামি মসজিদ লেখছে আরো বেশি লেখছে সাহাবা তাদের জিন্দগি আল্লাহ ঘরকে আবাদের ভিতরে কাটাইছে এই জন্য তাহাবা জগরাফিরও মসজিদ মসজিদ আইস কোনোদিকে যায় নাই আমার বাংলা বুঝেন ঘটছে আলী রাগ হয়েছে আর বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে মোহাম্মদুরসুল্লাহ সিধা মসজিদে মাটির বাবা ওঠনা ও মাটির বাবা ওঠনা ও মাটির বাবা ওঠ না এই জন্য আলিরবি তোলা এক নাম ছিল আবু তোরাফ মাটির বাবা মস্তিদ আ প্রথম হইল আল্লাহ কথা লম্বা হয়ে যাবে আজকের আমরা সাথীরা নামাজ রেখালি আবাদত মনে করে নামাজ শুধু আবাদত না মাপ চাই ওলামারাও মনে করে নামাজ আবাদত নামাজ শুধু আবাদত না নামাজ তো হইল সমস্ত এক মুসান চোদ্দটা লেখছে চোদ্দটা কারণ লেখছে চোদ্দটা নামাজ এই চোদ্দ জিনিসের মজমুয়ার নাম নামাজ এই তো কোন তা আল্লাজন্য ফেরেস্তাদের হাদিস আছে ফেরেস্তারা হাদিস বায়ান করছে যেটাকে মোহাম্মদুর রসুল্লাহ বায়ান করছে ফেরেস্তারা বলছে মুসল্লি আমাজি যদি জানতো যে কাকে ডাকতে কার সামনে দাঁড়ায় আছে মান্তাকালা জন্য সে এই জাগার টিকা শর্ত না আল্লাহ বলে তোমাদেরকে আমি আমার দরবারি বানামু দরবারি হকাল তোমাদেরকে আমি নামাজি বানামু। আমার দরবারি বানা দেবো আর দ্বিতীয় তৃতীয় ও আশা তোমাদেরকে মালদার বানাই তোমাদের দিলে আমার ভয় দিয়ে আমি মখলুকের মকলুকের দিলে তোমাদের ভয় ঢোকায় এই জন্য আমি মাঝে মাঝে বলি দুনিয়ার সমস্ত দুনিয়ার লাইনের সমস্ত বড়রা অরক্ষিত কারো কোনো রক্ষিত না রক্ষিত বোঝেন অরক্ষিত বোঝেন বোঝেন না কোন নিরাপত্তা নেই আছে নাকি আর না সারা দুনিয়া চৈসা বেড়াইতেছে না বেড়াইতেছে না সারা দুনিয়া চৈসা বেড়াইতেছে কোন ভয় নেই আল্লাহ রক্ষিত আল্লাহ ওয়াদা আর পাঁচ নম্বরে যেটা আচ্ছা ই মিনাল আমিন তোমাদেরকে আমি হেদায়তের সব বানায় বানায় পতাকা বানায় দিব তোমাদেরকে হেদায়তের দিব তোমাদের মাধ্যমে মানুষকে আমি হেদায়ত দিব মসজিদ আবাদ করো দ্বিতীয় আল্লাহর আমাদের টিকা মুতালাবা আল্লাহর চাওয়ার তস্কির আমাদের কাছে सारा दुनिया मानुषी दिन दिया आबाद कर दओ सारा दुनिया मानुषर जिंदगी करबाद करा दौ आबाद सारा दुनिया मानुषर अल्लाह तुम्हारा आबाद करते सारा दुनिया मानुष एटार जन तुम्हरा हाथ पाओ मारतेथेट बागदोड़ करते हाथ पाओ मारा बागदोड़ा हाथ पाओ मारा बागदोड़ा तो छुटाछुटी छुटाछुटी हाथ पाओ मार्च तुम्हारे आवाज करोम एवं तुम्हारे ये हम्मान बोलतेम्मान हमे ना তো আম্মা জান রুম কেউ দেখতে ছিল পারস্যকে দেখতে ছিল কোন লেখনেওয়ালা এই তাবির করছে তার তাবির লেখতে যে আম্মাজানকে প্রথমে দেখা দিতে প্রথমেই দেখা দিতে তোমার কোলে ওই সন্তানকে আনতি চার দ্বারা সমগ্র জগৎকে আমি আবাদ করব রুমার পারস্যের বড় চর্চা চলতেছে এই ওই যুগে রুমার পারস্যের চিন্তার কোন কারণ নাই তোমার সন্তানকে এরকম আবাদ করব। রুমার পারস্য তোমার সন্তানের পায়ের নিচে আসবে এটাই আবার এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও আমাদের কদর কিমত দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে না কদলো কিমত হলো দিন আর দিনের জিম্মারির ভিত্তিতে জিম্মারি কে উঠা করবে দুই জায়গা কে আবাদ এক আল্লাহর ঘরকে আবাদ করবে আর হলো মানুষের জিন্দেগি দিন দিয়ে আবাদ হওয়ার জন্য ছুটাছুটি করবে বাগদোর করবে আর হাত পাও মারবে আর রাত্রে আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে আল্লাহ বলে চুনিয়া তো আবাদ করব তোমাদেরকে আখের তোমাদেরকে আমি আবাদ করব করবো এলিশেষ করি ঘরে কিচ্ছু নেই একটা কাপড় কটা কাপড় একটা কাপড় স্বামী পরলে স্ত্রীর উলঙ্গ স্ত্রী পরলে স্বামী উলঙ্গে আছে তার একদিন দুজনে গা জান্নাতের লেনদেন করতেছে স্ত্রী মুসকি মুসকি হাসতেছে স্বামীজিকে হাসো কেন আমি তো জান্নাতি এই জন্য তোমার বললো। তুমি জান্নাতি শুন জানাত সবর এর বদলা জান্নাত আল্লাহ সবরকারীর সাথে আছে তোমার সাথে আমি সবরের জীবন কাটাইতেছি আমার বদলা জান্নাত আমি জান্নাতি ঝগড়া নাই ঝগড়া নাই বিবাদ নাই কিচ্ছু নাই এক কাপড় করে স্বামী আমিও তো জানাতি করে তুমি কেমন জানি তুমি কেমন জান্নাতি সাক্ষার্থ আমি তো শুকুর করছি তোমার পায়। বিবি পায়া কালী বা শাকুর দেখ আল্লাহ পুরাণে বলে নাই আমার শুকুর পুজার বন্ধা বড় কম শোনো নাই নবী বলতে শুক্র জ্যান্না শুকুর কালির বদলা জান আমিও জান্নাতি গলা চড়ায়া দেওয়া দুইজন বলতেছে দুজনই জান্নাতি মনের আসতে পারে ফিরতেছে চতুর্থ দিন চেহারা মলির কাদু কাদু অবস্থা ঘরের দিকে ফিরতেছে হাসান হোসেনের কান্নার শব্দ শুনতেছে যখন ঘরের নিকটবর্তী হয়েছে ফাতেমা আলী আল্লাহ আনহা দেখতে আলী দুই হাত খালি চেহারা মলি চোখে পানি তো কি বলতে না আলী শুকুরকারীর সাথে আল্লাহ সবরকারীর সাথে আল্লাহ ফলা যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা পায় না আনলাম টাকার বস্তা বললাম ঘরে আসবাব দিয়া ঘর সাজাইলাম তারপরে কোনদিন তার মন খুজা পেলাম না মেরে দোস্ত কত হবে আল্লাহ তো আবাদই রাখছে দুই জিনিসের ভিতরে এই জন্য হিম্মতের সাথে বলা প্রথম আমি এটা করব আজকে আহাদ করবে আল্লাহর তাস্কীর আল্লাহ আজকের থেকে আহাত করলাম আক্তের থেকে আহাত করলাম আহাত বোঝান তো অঙ্গীকার করলাম অঙ্গীকার আমি তোমার কাছে কত কিমত নিয়ে আসতে চাই বিদায়ের দিন আর দিনের জিম্মাদারিকে উঠাবেন আর দ্বিতীয়টা স্কিল হইল আমাদের আবাদই যদি চাই তো আজকের ফিকা দুই জিনিসকে আবাদের জন্য আমি আমাকে দাঁড়া করাবো মস্তিদ আবাদ করবো সারা দুনিয়ার মানুষের জিন্দিগিকে আমরা দিন দিয়ে আবাদ যদি এই কথা আপনারা ইনশাআল্লাহ কে আহাত করতে চান তো কে কে আছে রমজান তিন চিল্লার জন্য তেয়ার আছি নগদ দাঁড়াই হিম্মত করি হ্যাঁ যে যত তাড়াতাড়ি দাঁড়াবে আল্লাহ রহমত তার দিকে তারপরে অনেকেই উঠছে কিন্তু হুলসান কি বলছে সাদা কাকা ওকাশা ও কাগে চলে গেছে এই আরো বলি হিম্মতকুরা দাঁড়াই চিল্লা তিন চিল্লা দাঁড়াই হিম্মত করি আরো বলি আরো বলি এদেরকে যদি হয় একটু নাক আরো বলি এই দিক থেকে দাঁড়াই এই পাশ দাঁড়াই এই পাশ তো হইলো কয়েকজন আলহামদুলিল্লাহ আরো বলি ভাই উঠা উঠি না করি উঠা উঠি না করি কেনা উঠা উঠি করা মানি আল্লাহ যা চাইতেছে আরো বলি আরো বলি হিম্মত করি না ফটাফট দাঁড়ায় যে দাঁড়াবে দেখেন মেরে দোস্ত দুনিয়ার উচা নিচা ধরা যায় দৌড়াইয়া দৌড়াইয়া আমার কথা বুঝেন দুনিয়ার উঁচা নিচা দৌড়াই তুমি একদিন ধরা যায় না যে একবার বেশি বলছে হাদিতে আছে। জান্নাত থিকা সুমধুর আওয়াজ আসবে কখনো জান্নাতি শুনে নাই চিৎকার দিয়া বাহির হবে মিন আই না সেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে সেরেস তারা বলবে তোমার উপরের জান্নাতি তার খাটে বৈশা পাশ পরিবর্তন করছে ওই খাটের ঠিকায় আওয়াজ বাহিনী তো জিজ্ঞাসা করবে সেই মর্তবা কি হলো মার্লাতা দুনিয়া দুনিয়ায় তোমার চেয়ে একবার বেশি সোভান আল্লাহ করছে আচ্ছা আপনারা আমাকে বলেন তো ওই জান্নাত কি কোন জান্নাত যেটার মধ্যে আফসোস আছে যেটার ভিতরে আফসোস আছে ওই জন্নাত কি জন্নাত গেলাম আফসোসও থাকলো কোনো মজা নাই অথচ আল্লাহ রসুল কি বলতেছে আহলুল জন্নাথ ইন মরিল এই জন্য দুনিয়া যে আগে বেড়া গেল একদিন এক দিন আগে বাড়ছে তো কয়দিন আগে আধা দিনকে দুনিয়ার হিসাব লাগাইতে তো তুমি আধা দিন দুনিয়ার হিসাব এইখানে হবে না এইখানে তো আখের হিসাব হবে তুমি পাঁচশো বছর পিছিয়ে যে আগে উঠল সে আগে বাড়লো এই জন্য বলি হিম্মত করে আরো বলি তিন চিল্লা চিল্লার জন্য একটু দাঁড়াই হিম্মত করে। আরো দাঁড়াই চলো বাবা যাও ওইদিকে যাও আল্লাহ কবুল করুক যে আগে উঠবে আল্লাহ তাকে আগে বাড়াবে মান কদ্দা মা হুল্লাহ যে আগে বাড়ে তাকে আল্লাহ আগে বাড়ায় এটা আল্লাহর উসুল এটা আল্লাহর ঘোষণা যে আগে বাড়বে তাকে আগে বাড়াবে আর বলি আরো বলি আরো বলি আরো বলি আচ্ছা ঠিক আছে দ্বিতীয়টা স্কিল হলো রমজানের আগ পর্যন্ত কে কে চিল্লা তিন চিল্লার জন্য তৈরাত দাঁড়াইতো দাঁড়াই উঠি রমজানের আগ পর্যন্ত রমজানের আগ পর্যন্ত চিল্লা তিন চিল্লার জন্য উঠি দাঁড়াই রমজান এখনো দুই মাস বাকি আছে দুই মাস সীমানা রমজানের আগ পর্যন্ত দাঁড়াই দাঁড়াই হিম্মত করি উঠি ভাই আরো উঠি আরো এরা যদি বাম দিকে চলে যায় তো ভালো হয় বাম দিকে এই যে বাম দিকে চলে যান বাম দিকে বাম দিকে চলে গেলে ভালো হয় বাম দিকে বাম দিকে চলে যায় বাম দিকে আর উঠি আরো রমজান পর্যন্ত রাখা, এখনো মাস হাতে আছে। তৈরি করে যাওয়া যাবে রমজান পর্যন্ত সীমা রাখা এখনো পাক্কা দুইটা মাস হাতে আছে দুটা মাস এই জন্য করি আরো দাঁড়াই আরো বলিবে বে আরো বলি আরো বলি আরো বলি ভাই আরো বলি আরো বলি আই আরো বলি আরো রমজান পর্যন্ত দুই মাস এখানে সিনেমা রেখা আছে দুই মাস আরো বলি আরো বলি মাদ্রাসার ছাত্ররাও বলতে পারে যারা এখানে উপস্থিত আছে হজরত বলতে পারে যারা মাদ্রাসার ভিতরে রাস্তার দিকে আছে যে রমজানের ইনশাল্লা আগে আমরা আরো বলি আর একটু জাগা করে চাপায় নিলে এদেরকে ভাই বাকি ছাত্রীরা এদিকে চলে আসি আগে আগে চলে আসি ডাক্তার যারা রমজান রাখে বর্ষ আপনারা যদি নোট করে রাখেন তাহলে আপনাদের জন্য সহজ